উরওয়াহ ইবনু জাহাদ রাজিআ আলহিনীর সূত্রে নাবি সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন ঘোড়ার কপালের কেশগুচ্ছে গুচ্ছে কিয়ামত পর্যন্ত কল্যাণ আছে সুলাইমান রহমতুল্লা আলহী সুবা রহমতুল্লা আলহীর সূত্রে উরওয়াহ ইবনু আবুল জাদ রহমাতুল্লা আলহি থেকে বর্ণনা করেছেন হাদিস বর্ণনায় সুলাইমান রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন মুসাদ্দ রহমতুল্লা আলহী উরুয়াহা ইবনু আবুজাদ রহমতুল্লা আলহী হতে